Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Inna alhamdulillah nasta ainuhu, nasta ainuhu, nasta wa na ahmaduhu wa nasta'ayinuhu wa nasta'aghfiruhu wa na'udhu billahim shurur anfusina wa min sayyi'ati amalina. Man yahdihillahu falamudilla lahu wa man yudlil falahadiyya lahu. Wa ashahadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu. Amma ba'd. Shaman Dashriq bin do, আলোচনা করছিলাম ইমাম আবুজাফর তহাবি রহমতুল্লাহ রচিত বায়ান ও আকিদা তাহসনুলজামা আহ্লসনুল জামাতের আকিদা বা যা আকিদা তহাবি নামে খ্যাত এই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটির তাহিদুল আসমা সেফাত আল্লাহর নাম এবং গুণের তাহিদ নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে আমরা দেখেছি যে আমাদের ইমাম আহ্লাসনুল জামাতের আকিদা অনুসারে বলেছিলেন যে আল্লাহ আল্লাহ তালা রাগ করেন আল্লাহ তালা সন্তুষ্ট হন তবে আমাদের কারো রাগ বা আমাদের কারো সন্তুষ্টির মতো নয় এটাই হচ্ছে আহসান জমাতের আকেরা যে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলো কখনো কেয়াস দ্বারা সাব্যস্ত করা যাবে না সবসময় সেটাকে সাব্যস্ত করতে হবে আল্লা রবুল ইজত যেভাবে কোরআনে কারিম বলেছেন রসুল্লাহ যেভাবে হাদিসে বলেছেন সেভাবে সাব্যস্ত করতে হবে তো কোন ধরন নির্ধারণ করতে পারবে না তো এই কীভাবে আল্লাহ তারা রাগ করেন কোরআনে আসছে আল্লাহ রাগ করেন রাগ করেছেন আল্লাহ রাগ করেছেন তারপরে আল্লাহ সন্তুষ্ট হন কর্ম কিভাবে সন্তুষ্ট হন কিভাবে রাগ করেন সে ধরনটা জানি না তবে রাগ করেন এবং সন্তুষ্ট হন সেটা আমাদেরকে ইমান হবে ঠিক আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে আরেকটি জিনিস সেটা হচ্ছে যে আল্লাহ তালাকে মানুষ দেখতে পাবে কি না আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা আসর ওপর রয়েছেন এখন মানুষ আল্লাহ তালাকে দুনিয়াতে কেউ দেখেছে কিনা বা দেখা সম্ভব কিনা স্রষ্টাকে কেউ সৃষ্টির কেউ দেখেছে কিনা এই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা দেখেছি আমাদের ইমাম বলেছেন যে ইমান দারগণ আল্লাহ তাল্লাহকে দেখবেন এটা আমাদের ইমাম বলছেন ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ বলছেন যে ইয়ে হক জান্নাতি যে জান্নাতিরা আল্লাহকে দেখবে এই কথাটি হক বেগাই তবে তাকে ভাবে পরিবেষ্ট করতে পারবে না এবং ধরন নির্ধারণ করা যাবে না কামান আতকাবিহি কিতাব রব্বিনা যেভাবে আমাদের কাছে নাজিল করা আল্লাহর তালার কিতাব বলছে সেভাবে আমরা ইমান আনি সেটা কি সেদিন কিছু চেহারা হবে সুব্রজ্জ্বল কারণ সেই চেহারাগুলো তাদের রবের দিকে তাকাবে সেই জন্য সুব্রজল হবে সুন্দর সুন্দর হবে স্বচ্ছ হবে সুর আল কেয়ামার বাইশ এবং তেইশ নম্বর আয়াতের কথাটি বলা হয়েছে আমাদের ইমাম আবুজ রহমতুল্লাহ আলাই কথাটা তফসির বলছেন আলি ইমাহু देख्या करे भान से आल्लाम रसुल्लाम जत हादिस मकला से गुण से करते অস্বীকার করতে পারব না দেখাটা সাব্যস্ত করতে হবে ও ওয়না হু আরাদা আবার সেগুলি অর্থ যেগুলি আল্লাহ যেগুলি আল্লাহ যেটা ইচ্ছা করেছেন সেটা অর্থ আমরা জেনেছি মোতা এর ধরন নির্ধারণ করতে গিয়ে আমরা আমাদের মত দিয়ে সেগুলি অপব্যাখা করে অপব্যাক্ষার জন্য সেখানে নাক ঘুষাব না অপব্যাখ্যা করতে যাবো না আমাদের প্রবৃত্তির কারণ ওই পর্যন্ত কেউ তার দিনকে নিরাপদ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসুলের জন্য নিজেকে সম্পূর্ণরূপে সুফর্দ করবে ওয়ারাদ্দা আইল মা মুাবা আলী আলিমহি এবং যা তার কাছে সন্দেহজনক থাকবে সেটাকে যিনি জানেন তার কাছে ফেরত না দিবে আর আল্লাহ তালা সবকিছু জানেন সেখানে বলতে হবে আল্লাহ আহলাম আল্লাহ জানেন যে কিভাবে তিনি আমাদের দেখা দিবেন কিন্তু আমরা দেখব কিভাবে আমরা দেখব সেটা আল্লাহ তালা জানেন সেই ধরন নির্ধারণ করতে পারছেন না তবে অবশ্যই দেখব কোরআনে কারিমে আসছে হাদিসে আসছে সেগুলিকে আমরা স্বীকার করব আমাদের ধারণা দিয়ে সেটাকে অপব্যাখ্যা করব না আমাদের সেটা বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহকে জান্নাতে ইমানদাররা দেখতে পাবে দেখতে পার অর্থ হচ্ছে একটা সত্তা আলাদা আলাদা সত্তা আলাদা সত্তা দেখতে পাওয়া এটা আলোসোন জমাতের আঁকিটা যে সৃষ্টি এবং স্রষ্টা আলাদা সত্তা देखार अर्थ ही हेखने देख अर्थ ता हा आल्ला सम्मानित कर एक द्वित से समय तीन देखार मत क्षमता दीबें जाननाते ये देखते पाँव इटा द्वारा बोझा गया बंदार जन एक बड़े न्यामत प्रत्येक मानूष ये नाम पवारे आकांक्षा करके आल्ला आपना देखार मत से शक्ति दान कर देखा मत से न्याय थे कहरूम कर प्रत्येक ईमानदार से दावी और दाटी कर बोझा गया आल्ला के देखते पा ये आल्ला जात सब्यस्त हम आल्ला सिफारत सब्यस्त हर मध्यम आल्ला तरह अफाल सब्यस्त हम सब ही जो सत्ता रहे देखे देख जा सब्यस्त हम आल्ला दिन की धारणा बोझा जा विषय करते आहलोन आकरा मबूजाफर तहबी जीवन जे एर पर दलिल हे देखते पा दल কোরআন কারিম সুরা কেয়ামা বাইশ এবং তেইশ নম্বর আয়তাল্লা বলছেন উজু হুইয় মেজিন না ওদের সেদিন কিছু চেহারা হবে শুভ্র সুব্র উজ্জ্বল হবে সুন্দর হবে ন্যায়ামতপ্রাপ্ত বলে মনে হবে না ধরার অর্থ হোক যেকোনো মানুষ ন্যায়ামতপ্রাপ্ত হলে চোখে মুখে যে আনন্দের আভা ফুটে উঠে সেটাকে বলে নাদরা তো এই উজু হিও মেজিন ইলা ওদের ইল বিহা কেন তারা সেগুলি সুব্রজ্জ্বলভাবে হবে যাবে কারণ তারা রবির দিকে তাকিয়েছে কেউ যদি অস্বীকার সে আসলেই কোরআন এবং শূন্যের উপরে বিশ্বাসী না বরং সেটাকে অবিশ্বাস করছে এবং আখেরাতের জীবনের উপরে বিশ্বাসী না কারণ সেটাকে অবিশ্বাসে করছে কারণ এই জিনিসগুলো যারা अस्वीकार करके दार्शनिकरा जरा आखात करना देखा कथा विश्वास करना तरह से कुरान देखा जामानदार देखते आल्ला दल उ चेहरा सुब्रज्जवल है तर रबेदी के तय দ্বিতীয় দল হচ্ছে কোরআন করিম আল্লাহ বলছেন রহমতুল্লাহ আলী বলেন আলিবিনে আনাসিনালেক সহ অনেকেই এই আয়াতে তাফসির করেছেন হুয়ার নজর ই সে বাড়তি জিনিসটা হচ্ছে আল্লাহ তালার চেহার দিকে তাকানো আল্লাহ দিল্লা তালা জানাতে ইমানদারদেরকে সবকিছু দিবেন যা চাই তা দিবেন আর অতিরিক্ত দিবেন আর অতিরিক্ত তার ব্যাখ্যা করেছেন আলিবাবি তালেম আনাসবিন মালিক সহ রাজি আল্লাহ আনহুম সাহাবিরাই তফসির করেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ তালার দিকে তাকানো আরেকটা আল্লাহ তালা সাব্যস্ত করছেন যে ইমানদাররা আল্লাহকে দেখতে পাবে আল্লাহ বলছেন হোসনা ওয়া জিয়া দা আল্লাহ বলছেন সুরাই ইউনিস যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত ওয়া জিয়াদা আরো বাড়তি জিনিস সে বাড়তিটা কি জান্নাত পাওয়ার পর আর বাড়তি কি থাকতে পারে এই আয়তের তফসিরে আলেম করেছেন বিশেষ করে হাদিসিয়াছে আসছে রাজি আলম থেকে বর্ণিত তিনি বলেছেন সেটা হচ্ছে আল্লাহর তালার চেহারা দিকে তাকানো রসুল্লাহ সাল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন সাহবা কালাম নিয়েছেন মুসলিম হাদিস এসেছে রসুলা ওয়াদা যারা ভালো কাজ করেছে তাদের জন্য থাকবে জান্নাত ওয়াজা আরো বাড়তি জিনিস এআলাওয়াত করলেন অর্থাৎ সুরে ইউনিশ ছাব্বিশ করে তিনি বললেন ইজা দখল আহ জান্নাত وا اهل النار النار نادى مناديا يا اهل الجنه ان لكم عند الله موعدا يريد ان ينجزكمه فيقولون ما هو যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন এক ঘোষক ডেকে বলবে যে হে জান্নাতীরা আল্লাহ তাআলা তোমাদের তিনি কি আমাদেরকে জাননাতে প্রবেশ করেননি ওইজির নামিনা তিনি কি আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করেননি তখন আল্লাহ তালা তার পর্দা দিবেন আর মানুষ আর জানাতিরা আল্লাহকে দেখতে পাবে তাদেরকে যা দেয়া হয়েছে তা থেকে তার দিকে তাকানো আল্লাহ বলে যে তাকানো হচ্ছে বড় নার তারা আর কিছু কোনো কিছু ভালোবাসবে না এটাকে বেশি ভালোবাসবে তারা ওয়াহিয়া জিয়াদ আর এটাই হচ্ছে কোরআনে করিম আল্লাহ তালা ঘোষণা করেছেন লিল্লিনা এটা হচ্ছে বিভিন্ন আল্লাহ সাহাবাই কালাম থেকে বিভিন্ন বর্ণায় আসছে এই জিয়াদা বাড়তি অংশ হচ্ছে আল্লাহ তালার দিকে তাকানো সাহাবা কালাম এই করেছেন সরি হাদিসে যেহেতু আসছে এবং মুসলিম হাদিসে আসছে সেহেতু আমরা এই তফসিরটা গ্রহণ করি অবশ্যই আল্লাহ তালার দিকে ইমানদাররা তাকাবে চতুর্থ দলিল হচ্ছে আল্লাহ দিকে তাকাবে চতুর্থ কোরআন করিম থেকে চতুর্থ দলিল হচ্ছে যে কখনো নয় এরা তাদের রব থেকে রব থেকে আর রবীমদিন সেদিন তাদের রব থেকে তাদেরকে পর্দার মধ্যে রাখা হবে অর্থাৎ তারা দেখতে পাবে না রব রবে রবের দেখা থেকে তাদেরকে আলাদা করা হবে রবের দেখা থেকে তাদেরকে তাদেরকে রবের দেখার ন্যায়ামত থেকে তাদেরকে বঞ্চিত করা হবে ইমাম সাহি রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য এ আয় থেকে তারা দলিল নিয়েছেন যে ইমানদাররা আল্লাহকে দেখতে পাবে যারা কাফের তারা আল্লাহকে দেখতে পাবে না কারণ দেখতে পাওয়াটা একটা ন্যায়ামত এই ন্যায়ামত আল্লাহ শুধুমাত্র তাদেরকে দেবেন যারা এই ন্যামতে বিশ্বাসী ছিল এবং এই নামত এই নিয়ামতের পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষী ছিল এবং তারা হচ্ছে ইমানদারগণ তাদেরকে আল্লাহ তালা জান্নাতে দেখা দিবেন ইমাম শাহফির রহমতুল্লাহ এই কথাটি এই তাফসিরটি পূর্ববর্তী অনেকে করেছেন পরবর্তী অনেকে গ্রহণ করেছেন এই তাফসিরটি গ্রহণযোগ্য যে যদি কাফেরদেরকে আল্লাহ তালা দেখা না দেন তাহলে ইমানদাররা দেখা দিবেন। কারণ এটাই নিয়ম যে একটা একটা বিপরীত উল্লেখ করা হয় এটাই হল নসের চাহিদা বা ভাষ্যের চাহিদা কোন সন্দেহ কয়েকটি হাদিস আমরা এক নম্বর বলেন। কিছু লোক রসুল্লাহাম বললেন চাঁদ দেখতে কি তোমাদের অসুবিধা হয় না কখনো নয় ফাল তুদা রুনা সাহাব তোমরা কি সূর্য দেখতে অসুবিধা যখন সেখানে কোনো সেখানে কোনো কোনো ম্যাগ না থাকে ম্যাগের আড়াল না থাকে কল উলা তারা বললেন যা সাহবা কেরাম বলেন না দেখ কোন সমস্যা থাকে না কলা ফাইনাকুম তারা হু কাদিকা তোমরা তাকে সেইভাবে দেখতে পাবে অর্থাৎ দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না ইমাম বুখারি মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন ইহাদে যারা বোঝা যায় যে আল্লাহ আল্লাহালাকে দেখতে পাবে এবং দেখাতে দেখতে কোনো অসুবিধা হবে না দেখাতে দেখতে কোনো সমস্যা হবে না অনুরূপ আব্দুল্লাহ তিনি চোদ্দ তারিখে রাত্রি চাঁদের দিকে তাকালেন ফক তারপর তিনি বললেন ইন্না কুম সারাও না কুম হাইয়া তোমরা সচ্ছক দেখতে পাবে তোমাদের রবকে আইয়া বলার কারণে চোখে দেখার কারণে এখন উপলব্ধি বা অন্য কোন অপব্যাখার সুযোগ রইল না সেখানে সাক্ষুষ ভাবে সচক্ষে তোমরা দেখতে পাবে তোমরা তোমাদের রবকে কামা তারাও না তোমরা এই চোদ্দ তারিখের রাতে চাঁদটিকে দেখতে পাচ্ছ পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ লাতু বা তোমরা এটা দেখতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তোমার এতে কোন সমস্যা হচ্ছে না আখরাহ ইমাম বখারি মুসলিম করেছেন অনুরূপ ভাবে সোহিমসলিমে আসছে রসোল্লাহসাল্লাম কিজ্ঞাসা করা হয়েছিল জিয়াদা সম্পর্কে তিনি বলেছিলেন সেই জিয়াদা হচ্ছে হচ্ছে বাড়তি জিয়াদা বাড়তি হচ্ছে রসোল্লাহাম বলছে সেই বাড়তি হচ্ছে আল্লাহকে দেখা আল্লাহকে দেখা যার বর্ণনা আমরা আগে করেছি আবু মোসা আসাই হাদিস বর্ণিত আছে তিনি বলেন আইন কল জান্নাত ইমানদারের জন্য দুটি জান্নাত থাকবে রৌপ্পের রোপের রোপের দুটি জান্নাত থাকবে আনিয়া তো মা ফিহিমা তার পেয়ালা এবং তার মধ্যে যা আছে সবই হবে ও জান্নাতা নেহাবিন আর দুটি জান্নাত থাকবে স্বর্ণের কাছে আসবাবপত্র যা আছে সবই হবে স্বর্ণেরিয়া আল্লাতে আদিন যারা জান্নাতে যাবে তাদের মধ্যে এবং তাদের রবের মধ্যে শুধু পার্থক্য এটাই থাকবে যে রেদাউল কিবরিয়া মহান রব্বল ইজতের তার অহংকারের চাদর শুধুমাত্র অহংকার চাদর থাকবে সেটা জান্নাতে আদের মধ্যে স্থায়ী জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে সেখানে শুধু চাদর মহান রব্বল ইজতের অহংকারের চাদর শুধু থাকবে যতক্ষণ না তিনি গুছার কেউ দেখতে পাবে না অহংকার চাদর তারা চাদর গুসাইলে তারা দেখতে পাবে অনুরপাবে হাদিসে এসেছে عدي ابن حاتم رضي الله عنه حديثة ستيني بولن رسول الله صلى الله عليه وسلم بولي سيلن جاء وَلَا يَلْقِيَنَّ اللَّهَ حَدَكُمْ يَوْمَ, يوم يَلْقَاهُ وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ حِجَابًا وَلَا تُرجمان يَترجم لَهُ تُم ركّيو الله شهده شعقات كورو بي تار مدية من الله مدية كونو انوبادك تحق بينا كونو بادا تحق بنا كونو برا تحق بنا كون তখন তিনি বলবেন আল্লাহ জানাবে আল্লাহ ওয়াহদুল্লা আলেক তোমাকে আমি বেশি দিইনি অবশ্যই দিয়েছেন এভাবে বিভিন্ন হাদিসদের তিনি সূর্য হাদিস থেকে বর্ণিত সাহাবি থেকে হাদিস হয়েছে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে মানুষ দেখতে পাবে জানাতে এই জন্য প্রত্যেকটি ইমানদার উচিত বিশ্বাস করা যে আল্লাহকে দেখা যাবে এটা আসম সিফাত এবং আল্লাহ তালা ইমানের একটি অংশ হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা সেটাকে আলোচনা করেছি ইনশাআল্লাহ এ বিষয়ে আরো আমরা আর বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোন পর্বে তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ